وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها রহমানুবাহানু আলার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে অত্যন্ত মেহবানি করে সনাথুর জুমা আদায় করার জন্য মার্গাজুরুম আলুস্তামিয়া জামে মস্তি আসা সৌফিকেনায় রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে এবং তার আগে থেকে আলোচনা পেশ করছিলাম মাসাউদ্ অনুপ্রপের আগে দিনের পথে বাধা বিপত্তি এবং আল্লাহ সাহায্য। আজকে আল্লাহ আল্লাহ সাহায্য কারা পাবে কাদেরকে আল্লাহ আবা আলী সাহায্য করবেন আল্লাহ ওর আনুল কারীমে আল্লাহ রাহ আলি সাহাবাদের আদর্শ তাদের চরিত্র তুলে ধরেছেন ওর আনুল করিমের চুরার اكتر لشنا مرطولا وانتر لشنا مرآية الله تبعانه ومع رمشن محمد رسول الله والذين معه أشداء على الكتفال روح مهاء بينهم سراهم ركان في الجبال يمتغون طبلا من الله ورضوانا فيما هم في وجوههم من أطل السجور ذاليكما كانوا من التوراة ومثلهم في الانكين كزرع اقرد سقىه الماطروا الى اخر الايه الله سبحانه وتعالى বলেন যে الرسول لا محمد صلى الله عليه الرسول والذين معه امام তার সঙ্গে যারা আছেন फर, फुले फुले दे तु दे ता का बेपारे कठोर रुहाना नुम क्यों परस्पर तीजा रुहमा हूम परस्परे ता रुह फिर फुलर कलिन ने अगर जो शरीर एवं ता रुपुर जाना तुम्हें तेजे रूप अवस्था अंतर देखते पा তারা শুধু শুধুমাত্র আল্লাহ প্রধান হনু তাল্লাহ অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কেমন করি বুঝা গেল আল্লাহ প্রধান হনু তালা মুহার্য করেন এমন সব লোকদেরকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য নিজের দমনকে निजे जीवन की सब किस त्याग करते समस्त मुसलमाना युवक सामने बसे इंटर सामने बसे अथवा स्कूल कलेज महिला कलेजगर सामने बस बसे मेरे अपेक्षा करा से युवक के मुसलमान देा करते ही करें ना तरह युवक मुस्लिम युवक क्रिकेटर मैदानी ফুটবলের ময়দানে খেলাধুলার ময়দানে এবং মেয়েদের পিছনে ঘুরতে থাকে আল্লাহ তুবহান ওই সমস্ত যুবকদেরকে সাহায্য করেন যারা কোন মেয়ের ওকে টিকিট থাকায় না যাদের সংকট আল্লাহ করে বলেছেনদেরকে বলুন তারা যেন নিজের চক্ষুকে হেবারত করে নিচু রাখে আল্লাহ তুবাহানা ওইরকম মোমিনদের সাহায্য করেন যারা কোন মেঘ এটা আই রাখা বলে না ভাইরা আল্লাহ তুবহার আজকে সেই মোমিনদের জন্য আহ্বান জানাচ্ছেন কোরআন তোমাদের কি হলো লাহি তোমরা আল্লাহ রাত্তা যুদ্ধ করছো না আল্লাহ লড়াই করছো না আমাদের রং তুমি আমাদেরকে এইবার মধ্যে সেটা জনপদ থেকে রক্ষাবলানা আর আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও আমাদের নেতা পাঠাও আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আহ্বানের সারা দিয়ে যারা নিজেদের খবর করে নিজের আরামায় ত্যাগ করে গাড়ি বাড়ি করে আজকে পাহারে ময়দানা রক্ষা নিয়েছে দুনিয়ার সমাস্ত যে হলি খ্রিস্টানরা মুসলিমরা তাদেরকে জন্য ঝুঁকি মনে করে তাদের মিটিং তাদের সমস্ত পরামর্শ চলছে এই লোকগুলোকে তাদের সবচেয়ে ভয়াবহ মনে করে কোন লোকগুলো কি আজকে মনে রাখতে হবে সেই এই লোকগুলোতে আমেরিকা দিয়েছেন এবং সমস্ত ক্ষমতাশালী লোকেরা ভয়াবহ মনে করে মারাত্মক মনে করে খতরনাক মনে করে औषध खावा मरे जा स्त्री ना खे आम बुके दूध नहीं बच्चा नही। दूध पान कराचा हिटके हिटके मरे जा মা একটা পাথর মুখে নিয়ে কোন রকম ভিজিয়ে থুটু দিয়ে তারপরে বাচ্চা মুখে দিচ্ছে কিন্তু বাচ্চাকে একটু কোন রকম পালানো যায় কিন্তু কিছুক্ষণ পরে যখন বাপ্তা মায়ের পরে ঘরে পড়ে নৃত্য পালন করে তখন আল্লাহ তোমাহ ওই মুজাহিনদেরকে সাহায্য করেন যাই সপ্তাহ করে যাদের মাথায় আল্লাহ দুঃষ্মন তুলনায় করছে আল্লাহ ওই মন্দিরকে সাহায্য করেন সেই মোহেন্দ্র ঘর মারি ত্যাগ করে চলে আমার ভাইয়েরা খ্রিস্টানদের এখন দুধ হয়ে গেছে যে অমরতলে তারা করেছে ইতিহাসের কিতাবে অর প্রধানের বাদশা তার জায়ের জামায় আঠারো তারিখ ছিল অনেক করেছে না খেলব সেই অমরত্বে সন্তানের সৈরা আমার কার যে ভযেতে পুরা দুনিয়া সরকার আর তারা সেজর নেমেছে এবং সেজন্যই সমস্ত চাপছে এবং তাদের কিন্তু ধ্বংস করা যায় সেজন্য তাদের সমস্ত মিটিং হ্যাঁ আল্লাহ তারা তাই বলেছেন তোমরা ওদের মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করোহাদ আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করার জন্য কাফের মোসরে বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তোহান দিয়েছেন তোমরা ওদের বিরুদ্ধে তোমরা কুয়া অর্জন করো তোমাদের শক্তি অনুযায়ী শক্তি অর্জন করে সাবধানতা করতে আর বলেছেন বলতে শুনেছি আলার কুয়ার রমি আলার কুয়ার রাখ সেই কুয়া সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা কঠোরষ্কার এখানে পরিষ্কার করে তাহলে মুসলিম জনাতভাবে আমাদের মাঝে গিয়ে থাকতে হবে ঠিক সেরকম ভাবে দুশ্মনদের হতা বলার জন্য তাদেরকে প্রশিক্ষণে অন্তর্কে গ্রহণ করতে হবে এই পুয় মানে আল্লাহ খেয়ে দিয়েছেন নিক্ষেপ করা শিক্ষক ওই সময় তীর তর বাড়ি চালানো পর্যন্ত সমর্থ ছিল তীর পড়াশোনা চালানো পর্যন্ত কিন্তু আল্লাহ একথা বলেন নাই তীর চালানো শিক্ষক তর চালানো শিক্ষক তিনি শুধু বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ না পুয়ালি আল্লাহ বলেছেন কুয়া পর্যন্ত আল্লাহ না কু বলেছেন সেই কুয়াট হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপ করা সীমাবদ্ধ পরাশি দেন নাই কারণ এর প্রাণ পর্যন্ত থাকবে আর তেমন পর্যন্ত শুধু তিরিশ বয়সা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এ সময় করা গুড়ি নিক্ষেপ করা বোমা এই সবগুলোকে যাতে স্বামীর অন্তর্ভুক্ত করে সেজন্য আল্লাহ বলেছেন আলাহ ই কুয়াতার নামী যেনা কোচ কুয়াধবদ্ধ নিক্ষেত্রা ছিল সেই কুয়াধবতী নিক্ষেত্রা ছিল যারা সব নিক্ষেত্রা হিসাবে চলে আসেন এরপরে আল্লাহান হুম বলছেন আমি ফাইলে এবং তোমরা ঘোরার কারণ তা ধরে কি আল্লাহ তো মহান হুম তুর হিব না হি আদু হি আদু বতুন তুর এর হাত মানে হচ্ছে ত্রাগ সৃষ্টি করা ভিকির সৃষ্টি করা এর মাধ্যমে তোমরা আর তোমার এবং তোমাদের দুশ্মনের আমাদের ভিকির সংস্কার করবে তাদেরকে চাষের মধ্যে রাখবে বোঝা একজন মমিন মানে একজন পাকা প্রাণ খুশি কেউ যান আরব দেশে যারা গেছেন তারা জানেন আমাদের দেশে যেমন প্রিয় মুসলিম যারা আপনাদের তাই যান সারা আল্লাহদ্দিনের জন্য দেহাব করছে আরো এম রক্ষা করার জন্য শুদ্ধ করছে তাদেরকে আরো বলে যেমন বাংলা বলে জঙ্গিবাদী এরকম ওখানে বলে এর হাত কি বলে আর একদল সরকারের পাঁচ টাকা গুলাম আলে মাঠে যারা বলে এর সালে হাত সন্ত্রাস ইসলামী নেই আমি পড়ানের সেজন্য চুরান পাবেন ষাট নাম্বার আলাদু করছি আল্লাহ তারা বলেছেন তুল হিহি আব যার মাধ্যমে তোমরা আল্লাহ দু এবং তোমাদের দুশ্মনদেরকে ভয় দেখালো ভিত্তি পক্ষ প্রদর্শন করে কাজের মধ্যে রাখবে এখানে পরিষ্কার হয়ে গেল বোঝা গেল সেই মহিলা আল্লাহ নির্দেশ মতো প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি নিয়ে যারা পুষ্পা থেকে ত্রাসে মধ্যে রাখবে আল্লাহ প্রহার হওয়া তারা সেই মমিন্ডে কি সাহায্য করার আমি সেই আল্লাহ কুসমনদেরকে জানিয়ে চাই আপনারা জানেন এরকমই খ্রিস্টানরা মিশন তৈরি করেছে ওরা পরিষ্কার ওদের বিভিন্ন সংস্থাকে দাঙিয়ে দিয়েছে তোমরা তুমি দেখো দিকে মূল্য অমল রাস্তার এক পাশে বস্তব্য জাহাজের বান দিচ্ছে যুবকদেরকে দিনের জন্য কোন তার বিপরীতে রাস্তার আট পাশে একজন মূল্লাঘরগুলিকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে আপনারা দেখেছেন সেজন্য কয়েকদিন আগে পালিক ফাউন্ডেশনের দিদি বক্তব্য দিল ইসলামের থেকে জাহাজকে সম্পূর্ণ বাদ দিতে হবে এরপরে আরো স্বন্দ্ব বক্তব্য দিয়েছে বর্তমান সরকারের ধর্ম প্রতিমন্ত্রী সে বলেছে মস্তিদের অর্ধেকটা মুক্তি নেবার জন্য আপনার জন্য এই সারা উদ্দিনা এমনি খ্রিস্টাদের তারা এদেরকে এই হাবিজগুলো টিকিয়ে দিয়েছে আমার ভাইয়েরা পরিষ্কার থাকবেন ওই হাবিজটা কি আলো রাজনৈতিক আপনার নাদরান এলাকায় কিন্তু আলোরা দেখা করতে এসেছিল হাতিকে পরিষ্কার করা হচ্ছে আমরা নবীর কাছে তারা কি মুক্তি করেছিল তাদের মতো তারা ইবাদত করল এইটাকে খ্রিস্টানদের পড়া নেতা ঘোলা নেওয়া হিন্দুদের দাবি পেশা এদেরকে ঠিকিয়ে দিয়েছে আল্লাহ নবিনাজী মসজিদের অধ্যেক্ষা মুফতি হুদার জন্য ছেড়ে দিয়েছিল আবার এইরকম লোকদেরকে আল্লাহ সাহায্য করার অধিকার করেন নাই আল্লাহ তারা সাহায্য করবেন কাদেরকে এটি খ্রিস্টানরা এই সমস্ত মোহল্লাদকে ভয় করে না এরকম মোল্লা তুমি লক্ষ কোটি একাত্র হয়ে যায় এই মোহ্লাদ তিনি হলি খ্রিস্টানদের কোন চিন্তা নাই বরং আরো স্বাগত জানা আস ক্রমাদের মতো লোকের না। তোমাদের লেখা বড়িগুলো আমরা বিনা পয়সা বিতরণ করব তোমাদের বাড়ি লাগবে পারি লাগতে সব অর্থ করব তোমরা শুধু মুসলিম যুবকদের অন্তরের থেকে চেহাদের ক্রিয়াকে ধ্বংস করে দেবে আমরাও সেজন্যদেরকে চাই দিতে চাই দুনিয়ায় হলি খ্রিস্টানরা তোমরা সেই মুসলিমদের দিনে চিন্তা করো তারা হলি মুসলিম নয় তারা তোমাদের ভয়ে থর করে কাবড়ে তারা এই মুসলিম নয় তারা তোমাদের দেশে যাওয়ার জন্য ভিসা করার জন্য লাইন ধরে মাত্রা নিয়ে থাকে তারা এই মুসলিম নয় তারা চিন্তা করার জন্য তোমাদের দেশকে বিয়ে করে তারা এই মুসলিম নয় যারা তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে কাবিয়ালি পরিচয় দিয়ে আর বলে আমরা বাংলাদেশে কাবিয়ানি পাকিস্তানের কাবিয়ে আমাদের অরিজ হচ্ছে আমাদেরকে তারা আত্ময় দাও রাজনৈতিক আপনার করা ওরা সেই কাহা পুরুষ মুসলিম নয় ওরা তো সেই মুসলিমরা তোমাদের সাদা চামড়া থেকে কবল হয়ে যায় আর সেই মুসলিমরা তোমাদের ভীতির কারণ তাদের পরিচয় তুমি জেনে নাও তারা তোমাদের সাদা চামড়ায় মেয়েদেরকে বিয়ে করানো তৈরি কথা যাদের ওদের পুশুর আছে ছেলে আছে তাদের মুখে খুঁজে নিচ্ছে করতে পারি না সেই যুবকরা যারা আল্লাহ রাস্তায় তৈরি হচ্ছে সেই যুবকদেরকে আল্লাপারা সাহায্য করেন ওই যুবকদেরকে আমরা দেখেছি মোদিনার যুবনে আমার যুবক আজ থেকেই করার জন্য মানুষেরা বন্ধ মাংস থেকে আবার চেষ্টা করে সেই মোদিনার যুবক এসিতে থাকা যুবক গাড়ি হওয়ার যুবক বাড়ি হওয়ার যুবক সুন্দর সব কিছু করে আফগানিস্তানের মজারে ছুটে এসেছিল যখন শুনতে পেল আমাদের একটা বোন বন্দী করেছে মজার করছে তখন আর ঠিক পায় নাই আফগানিস্তানের ছুটে এসেছে আল্লাহীর সাহাবিদের দেশ থেকে আল্লাহ হিসেবে জায়গাতে ছুটে এসে নাই যুদ্ধের ময়দানে এসে পরিযাত্ম জবাব দরার আমি তোমার মদিনা বস্তিতে সেই হাজার হের নামাজ ত্যাগ করে আমি হুদের ময়দান ত্যাগ করে আমি পাথি কাজকে ত্যাগ করে কেবলাইন মস্তি ত্যাগ করে তোমা মস্তি ত্যাগ করে আফগানিস্তানের ময়দান এসেছি এখানে এসেছি শুধুমাত্র তোমার দিনকে সাহায্য করার জন্য আমার একটা কোনকে সাহায্য করার জন্য যেই বোনকে তিনি যাপন করে তাদেরকে ধর্ষণ করে তাদের পেটের মধ্যে হবি খ্রিস্টানের সন্তান ঢুকলো হয়েছে যেই বন্ধুকে করছে। আল্লাহ আমি সেই বন্ধুদেরকে সাহায্য করা এসেছি তুমি আমাকে শক্তি দাও স্বাদক দাও আমি থেকে প্রতিমায় ফিরে না যাই আমি যদি এখানে শরীর পেয়ে যাই কখনো ক্যাঙ্ আমার করছে কখনো চার বাড়ির ছায়া পড়ে কখনো বন্ধুকে আশীর্বাদের ছায়া করে আর পুরান হানি স্মরণ করছে আল্লাহরা কি উপরাদলাম বলেছেন নিশ্চয় আল্লাহ জাননা দিচ্ছে তরবারির খায়াতলে তরবারির ছায়াতলে বন্দুকের খায়াতলে গিয়ে তারা জান্ন করছে আফগানিস্তানে সরি হয় নাই শুনতে গেল সেখান থেকে বস্তিয়ার মেয়েদের উপরে নির্দছে সেই মোদীরা যুবক তকবাদে যুবক ছুটে গেল আফগানিস্তান তো ছেলে সেই বস্তিয়ার জানেন তারা জানেন এই যুবক সেইখানি করতে করতে আমার সঙ্গে কি হয়ে গেছে লাফ পর্যন্ত খুলে পাওয়া যায় না এই যুবকদের যারা বাসায় আজকে যারা এখন তাদের পাহাড়ে গোলামি করার জন্য ওদের দেশে গিয়ে গাড়ি চালাবার জন্য ওদের দেখে গিয়ে ওদের ড্রাইভিং করার জন্য ওদের কাছে গিয়ে ওদের গাড়ি ছাপ করার জন্য ওদের জুতো পরিষ্কার করার জন্য যারা ওই ব্যক্তিকে চাকরি করে তাদের মতো মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ করেন নাই আমার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আমি আমাদেরকে কোমল করেন আমাদের জন্য আল্লাহ কৌশল করেন আজকে দুনিয়ার মুসলমানরা আবার আস্তীবিত হয়েছে সেজন্য ইসলাম এখন হয়ে গেছে কিভাবে মুসলমানদের লড়াই করা যায় বাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে এই কাফের এই মুসলেকদেরকে মুসলিম যুবকেরা এদের কাছে যাওয়া দূরের কথা এদের পাশে বসা দূরের কথা এদেশে সুপুর এবং কুকুরের চিন্তি নয় ঘৃণা করে দিচ্ছে না আমার মুসলমান আজকে মনে রাখতে হবে তোমাদের এই উদ্দিনের কারণে তোমাদের হিনুমন্দার কারণে তোমাদের এই কাপুরুষতার কারণে খ্রিস্টানরা আজকে সাহস করছে লোকবার ছবি আজকে মুসলমানরা তৈরি হত আমেরিকা ঘোষণা করেছিল ছয় মাসের মধ্যে আপনাদের তাঁকি জয় করে তাহলে আজ পর্যন্ত আফগানিস্তানকে প্রতিটি পাঁচটা ছয়টা করে আমেরিকায় রাস না। এখন পর্যন্ত কারবারের শাসন ও ভবন পর্যন্ত সীমাবদ্ধ একবার কারবার বাহিনী গিয়েছিল গাড়ি চাষ করেছে সাথে লগ্ন সব করে গেছে নিজে কোন রোগ পালিয়ে বেঁচেছে না। তোমরাকে কারগাইকে বসাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছ সেই কারি শাসন মাত্র কেমন তো একটা বাড়ি পর্যন্ত আর যেই মহলা কাছে কোনো শাসন নেই যেই মোল্লা কাছে কোন তোমাদের কোন সমর্থন নেই সেই মোল্লা অমরের শাসন চলে কোথাও আফগানিস্তান দিয়ে করবে কিনা আফগানিস্তান দিয়ে মোল্লা আমাকে স্মরণ করেছে তাই আমার আজকে মনে রাখতে হলে মুসলিমদের মনের মধ্যে দেখে দিলে হবি খ্রিস্টানরা তাদের ভালোবাসা আজকে মুসলমান যুবকেরা ওদের লেবাজ যেরকম পড়ে এরকম পোশাক পড়লে খুশি থাকে ওদের নাচজন ওদের চলা ওদের ফ্যাশন ওদের ভাষা ওদের সব এমনকি ওদের ব্যক্তিগুলো ইত্যাদি না হলে করে এখনো মুসলমানদের গলা ঢেকে না আমার সেয়া আজকে মনে একদমই তাদের ঘৃণা করে তাদের পণ্যগুলো তাদের যত হয়ে উৎপাদ আছে এগুলোকে ঘৃণা করে বর্জন করতে হবে আজকে মুসলিমরা তাদেরকে করে মুসলিমরা তাদের কথা বলে এবং তাদের ঘরে আছে আল্লাহ রাতুলকে পাকিয়েছেন একজন মর্যহার আদর্শ হিসাবে আল্লাহ রকুল বলেছেন দাঁড়িয়ে রাখো আজকে মুসলিম যুবকরা তার তাদের কাছে রাসুলের রাসেলের চেহারা রাসেলের নির্দেশ মূল্য নাই তাদের কাছে বুসের চেহারা মূল্য হয়েছে এরা তোমার মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করে নাই আল্লাহ আবাদ করেছেন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তারা পূর্ণ ইমাম দিয়েছেন এবং তারা ন্যায় কামল করে الله تعالى بوضع رجال تخلفنهم في الأرض نسخي إسكى الله تعالى تقبلك جنن الخلافة تعالى كما تقبلك الذين من قبلهم ذنبهار شابه عادر لنجد الكلافة تعالى سورة النور جد دستم بار سورة وانت من المرأة عرضة روابت بلتن وإسكار بلتن وعد الله الذين آمنوا ملكم عبد ওয়াদা করেছেন আল্লাহ আমি গুণ তোমাদের থেকে তারা আল্লাহ মানছে এবং আমাদের সালে হাত করেছেন আমাদের তালে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন তুমি তাদেরকে চ্যাগবে রূপ এবং সে অবস্থায় তারা সব সময় আল্লাহ ফিকে রাখবে আল্লাহ ফিকে মানে প্রকৌণ হয় উপস্থিত তাও ন সে কেকড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওহিশতা ওনা করেছেন আল্লাযী যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কূদুদা ওয়া আলা জুনূবিহিম যারা পাথায় বসা মুছায় সোয়া মুছায় সোয়া মুছায় যারা আল্লাহwidetilde করে আল্লাযী যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কূদুদা ওয়া আলা জুনূবিহিম ওয়া ইয়াতফাক্কারূনা ফী খালকিস সামা ওয়া ফী الله طابون عامل صالح لا يستخلفنهم في الارض الله تعالى هوش وشي তাদেরকে زمینের খেলাফত দান করেন تمام 탁ل الذين من قبله بهابه খেলাফত দিয়েছিলেন তাদের আগের লোকদেরকে শুধু খেলাফত দিলেন তা وللمسكين لهم سينهم الذي তাদের দিলকে শক্তিশালী করবে। তাদের দিলকে স্থায়িত্ব করে স্থির হয়েছেন দেখুন আল্লাহলা তাদের জন্য পছন্দ করেছেন আল্লাহ তাদের ভিতির করে তাদেরকে আমার এবং নিরাপত্তাকে পরিবর্তন করেছেন সুতরাং ভয়ের কিছু নেই ওয়াদা করেছেন যে আল্লাহ ওয়াদা পূরণ কি না হওয়ার আল্লাহ বলেছেন আল্লাহকে বেশি ওয়াদা পূরণ তাই আর আল্লাহবুর আলমিনা করছেন আল্লাহ আব্বুর আলমিন তাদের ডিপির পরে নিরাপত্তা দিয়ে আমান দিয়ে শান্তি দিয়ে পরিবর্তন করেছেন আল্লাহ শান্তি ওয়াদা করেছেন এই মন্দিরে শীতলতা করেছেন তবে শর্ত হচ্ছে একটা আমার এমাদত করবে আর আমার এমাদতের সঙ্গে অন্য কোনোকে শরীর করতে পারবে না আল্লাহ সকল ক্ষেত্রে এই শর্তটা আরম্ভ করেছেন সেই তুত্তে এলাকা আল্লাপন করবে না পড়ায় আল্লাহ পরে চলা বলেছেন নিশ্চয় কা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার الله عليه الجنه যখন ফানো لا يكون আমার সঙ্গে কোনো কিছুকে সিমিত করবে অংশীদার বানাবে কি সিমিত করে এটা পরিষ্কার আমি আমার ভাইদেরকে বলব আপনাদের এদের অর্জন করতে হবে কারণ সব লোকেরাও একথা বলে দুনিয়ার কোনো ভণ্ড কোনো ভ্রান্তের অনুসারীরা করেন আজ আমরা দৌড়াহির মধ্যে আছি সকলেই দাবি করে আমরা ইত্যাদে তাতিমের উপর আছি সকলেই দাবি করে আমরাই হন নির্ভর রাখছি সত্যি দাবি করে আমরা কোরআন সুন্দর অনুসরণ করি দাবি করে না দাবি করলে আপনার দাবি তাদের ওদের তার বল তার প্রমাণ এটা কাজুদের শুনে এজন্য আল্লাপরা কথা বলেছেন ওই হাদিহি তি এটাই আমার বাস্তা আমি আপনার দিকে মানুষকে আহ্বান করি আলামাত্রী বুঝে শুনি জেনে শুনে বুঝে শুনে আন্দাবে আন্দামে যারা বিভিন্ন জায়গায় আওয়াজ মানুষ শুনতে চায় তো এরা যখন দেখে যে মাশাল্লাহ উনিও তো কথা বলুন এই জন্য একজন কি অনেকক্ষণ পর্যন্ত বলে যে কোরআন হাদিবের কথা বলতে আল্লাহ তো শুনতে হবে সব হবে আশাল এত ভালো কথা কিন্তু পরে যে যখন বয়াত নিল তখন যে বয়াত আ বয়াত ও বার করে যায় তৃষ্টিয়া কাদে নশাবন যেদি তখন আর সে জিজ্ঞাসা নাই যে ও হনুর আপনি আজক্ষণ পর্যন্ত বলেন কোরআন হাফিজ মানতে হবে কোরআন হাফিজের কোন জায়গায় আছে তৃষ্টি আদ্রিয়া নকশাবন যে বয়াত নাম এই দেশের মানুষের আত্মার কিন্তু সবচেয়ে হাতকারী জীবন উর্দুদের উপায় আমি জিজ্ঞেস করতে চাই এই লোক তোরা কোরআন হাদিসের কোন পৃষ্ঠ হয় হাদিসের কোন উল্টা কোথায় হোক কোন তরিকা না কিসের তরিকার কিসের কোরআন শুনার একজন লোক রাজনীতির মাঝে করা এখন লোক য়েম করতে হবে আর সেই কয়েম করার জন্য রাত্রে কি বলল আপনারা সবাই ভোট দেবেন ভোটের ভাগ্য দিন ভোট পারে গণতন্ত্র গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে বাস্তবতা উৎপাদনই আমার আশ্বাস সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে উৎস জনগণ এটা বাংলাদেশ সংবিধানের সাথে এক আছে শাস না তো দেখিনি গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ আর স্থানের ভিত্তি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে যেই ধর্ম যেই মতবাদী সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করে জনগণকে ওই মতবাদ দিয়ে যদি তো স্থান কায়েম করতে চায় আমার দাবি যে ইসলামটা আবুল্লাহ নবী মোহাম্মদ রাস্তা হবে আর হবি ক্রিস্তি জানিস্তমটা ভাবে আরো পরিষ্কার হন আলাদা আরো নাম্বার বলো এটাই হচ্ছে আমার রাস্তা আমি আল্লাহর টিকা আহ্বান করি আহ্বান করবো কার দিকে না ইমান ইমামসবের দিকে না কোন দিকে না মতিমদুর রহমানের দিকে কোন ব্যক্তির টিকা হান করা আহ্বান করবো কারদিকে আউল্লাহ না আল্লাহর রাস্তা মুক্ত করার দিকে বাইরা আমার আপনারা ক্লিয়ার থাকবেন আমি বিভিন্ন জায়গায় শুনেছি হাতেনবানের নাম শুনেছি হাতেন বাল হাতেনব আবার আপনাদের যে ওরা নাম দিয়েছে আচেম্বারের অনুষ্ঠানে আপেন বাচ্চা এখন এমনি ছুঁয়ে খাবার ভালো করেছেন এখন যেন তারপরে মার কাজ না আছে আপনারা এই মার কাজের নাম উঠে দরকার নেই আপনাদেরকে পরিষ্কার এজন্য আপনাদেরকে বলি আপনারা এটা অর্জন করবেন দলিল শিখবেন সেখানে আছেন ওইখান থেকে দাওয়া দেবেন তার দিকে না আচেম্বাদের দিকে না মার কাজের দিকে এই নামটাকে ঘুরে যান বাবা দেবো কারদিকে ওরানের সব আয় বলা আছে আপন আমি আমিকে আহ্বান করি এরপরে মুসলিম আলবাদিকে আহ্বান করি সে মুসলিমের কথায় না পিস্টরের কথায় না কোন মুরুক্তির কথায় আমরা পরিষ্কার করে দিয়েছেন আলা পাঠি বাতি বাছিরা বুঝে শুনে শুনে আমদা মেম্বার তিনি বলেছেন এইসব কথা মূর্খ তাত্তিকের লোকেরা বলে এইসব কথা বলে তোমরা সেই রেপার মূর্খা তোমরা যখন তালাত প্রত্যেকটা কথা সঙ্গে হয়তো একটা নতুন আলোচনায় সুন্দর দিচ্ছে কিনা ওর স্কুলের অন্ধ অনুসরণ এই কারণে দৃদা করে আলো আপনার জন্য তোমরা ইউটিউবে একজন বলেছেন বল এটাই হচ্ছে আমার রাস্তা কি মুরুপির দিকে দেখা দলের দিকে দেখা এরকম কোন দল তৈরি করে অনুমোদন করে নাই দল তৈরি করে একটা ফেরটা হয়ে আলাদা সংবিধান হয় নীতিমালা হয় আলাদা পরিচয় কি আমাদের পরীক্ষা আমরা মতো আমাদের পরিচয় আমাদের দিনের নাম কি আমরা মরে যাব ইসলাম থাকবে নাকি আমরা মরে যাব আমাদের দল থাকবে ভুলতাম একথা পরিষ্কার কিনা পরিষ্কার করতে হবে আজকে যদি আমরা একটা দল তৈরি করি অনেকেই বলেন সেটা আমাদের একটা দল তৈরি করা দরকার আমাদের দল নাই ঠিকই আপনারা জানেন বাংলাদেশের এমন কোনটা এখন খুঁজে পাওয়া যাবে না সেইখানে সৌহিদে দাবার দেওয়ার জন্য এই ইচ্ছা সেগুলো করছেন একাধী দিয়েছে আমরা মধ্যে দিয়েছেন আমরা এখন যে সব এলাকায় যায় আহমদুলিল্লাহ আপনারা জানেন সাতক্ষীর প্রোগ্রাম গেছিল অস্ত্র সত্র নিয়ে আমাদের প্রোগ্রাম করতে দিলে না পথের করে তারা দেড়শো টাকা এক্সটাম দিয়ে এসছে আমার তো লিখিত আমরা কেন এক্সাম চায় ময়দানে আমি লিখিতভাবে এসেছি বাংলাদেশের যে কোনো জায়গায় সেই কোনো তারিখে আমি তোমাদের পীরের সাথে রাজে তোমাদের সন্ন্যাস নম্বর দেওয়া আলোচনা বলাতে হবে সরাসরি লিখিতে এসেছি বলেছি খবরতা ঠিক করবে না আপনাদেরকে জবাব দিলাম তারিখদের জানাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমাদের তোমাদের পীরের মরি তোরা কোথায় নাই পরে যখন দেখলাম সেই হাজার হাজার যখন দুবো ছোট দিয়ে পুরা কাজ মুখরিত রাস্তাঘাট পানি বয়সে কাজ করতে পেরেছে এই যে অবস্থা ওদেরকে মত হচ্ছিল আমাদের ভয় না ইনশাআল্লাহ আমরা কাজ করি তার জন্য আমি একটা আমাদের মধ্যে লোক আপনারা সব আমার সাথে উত্তরবঙ্গে ছিলেন সেই যার মনে হাত আমার প্রজামাতে আন্তর্কতা বহু প্রাণ এই যে তিন দিকে পর্যন্ত একজন আর না হাজার হাজার যুবক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র মাত্রা ছাত্র আলেন ইমাম ক্ষতি গত রাখান এই প্রজন্ম কামড়াইছে সেখানে বহু ইমেছি পেয়েছি যারা মোবাইলে করে এই বক্তব্যগুলো শুনে এবং সে অনুযায়ী বক্তব্য দিচ্ছে না আল্লাহ তারা কাজ নিচ্ছেন আমি মনে গেলে আমার দল থাকবে না ইসলামে কমার থাকবে প্রত্যেকটা মানুষকে এখানে আহ্বান করছে আপনাদেরকে বলছি আপনাদের এখানে সময় দিতে হবে কেবল শুক্রবারে আসলেন খুবটা একটা শুনলেন এককান যে ঢুকতে বের হয়ে পড়ে গেল কানে ব্যায়াম হল এত সময় দিয়ে আবার সরকারি করবেন গেল না সমা দিতে পারো এবার তৈরি করতে হবে আল্লাহ তারা শর্ত আলা বা তীর অতি বুঝে শুনে কারণ এই পীরের মরিদ্র কথাই আমার আগে ওখানে একদিন বয়ান করবে পীরের কি ছিল তারা আজকে করি আমার সে বয়ান করতেছে ওরা আমার সাথে কথা বলে সমান আমার একটা ছেলে পরিষ্ঠ করছে ওরা আমি আজকে তীর মরিবি আল্লাহ বলেছেন উল্লি সবের সঙ্গী হত্তরবায় পর থেকে আল্লাহ তালা সবিকিন্দের সঙ্গী হতে বলেছেন ঠিকই তবে সেই সদিক ইন্দের পিস কোথায় পুরাণকারী যে পর্যন্ত নিজেকে স্বার্থ কিছু করেছে আল্লাহ তালা বলেছেন সদিক সঙ্গী হও সেই স্বাধীন তারা সেটাকে আল্লাহ বলে নাই আল্লাহ বলে নাই কোথায় গলার গুপ্ত করতে হবে নয় বি আল্লাহ তালা বলেছেন কোনও এ কথা ঠিক করে আয়াত কিন্তু সেই স্বাদা তা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আতঙ্য়ে কোনো নাম্বার আয়াত এখান আল্লাহ কোন শর্তে দিয়েছেন ইন্নাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা lam yarta'উ ওয়া jahadu bi amwalihim ওয়া anfusihim fi sabiilillah উলা'ইকা হুমুস সাদিকুন মাদ্রাসা কত ভাইরা আপনাদের জানা অনেক তুলনা করি ওয়া আলাইকুম আসসালাম আপনারা সত্যি এরন্তব চেষ্টা করবেন আমরা আল্লাহর দিনের দাব দিচ্ছি এক্ষেত্রে কোরআনের যদি হত ইে যায় মুসলিমের তার হচ্ছে সঙ্গে সংসার গ্রহণ করা রায় আপনার তার মুক্ত করবেন করে আল্লাহ তা পরিষ্কার করে দিয়েছেন ইন্নামু না নিশ্চয় ওই সমস্ত মমিন যারা আল্লাহর ইমান এনেছে এবং আল্লাহর রসুন উপর ইমানেছে সোমবার তারা কোন রকম দ্বিঘা কম্ভ কোন সংশয়ে করে নাই সম্পূর্ণ রূপে আল্লাহর পরিমাণের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জাহাজ করে আল্লাহ তারা বলছেন এরাই হচ্ছে সত্যবাদ এবারে সদে পরিচয় বলা যাচ্ছে এই ব্যাখ্যা দিয়েছেন কে আল্লাহরা ব্যাখ্যা দিলেন তবে তুন ধরে এই কোন আর তির আয়াত করল টুন মা তবে তুমের আমরা কি আল্লাহ না এই লক্ষ্মীর যদি আপনার না থাকে এলেন যদি না থাকে তা আপনি ভ্রান্তি ভর্তি করে যাবেন মান আল্লাহকে ভয় করো অবতাগু নেই হির ছিলাম আল্লাহকে পাওয়ার জন্য অখিলা প্রাশ এইটা অখিলা পাবেন মাধ্যম পাবেন আপনার যদি জানা না থাকে অসিলা মানি তাহলে আপনি কোরআনে কোথায় তারপরে কোরআনে নির্দেশ আল্লাহ নির্দেশ করেছেন আপনার এলেন থেকে আপনি জানবেন না এখানে অত্যাগুন অসিরা মানে না এইটা ওরা কোরআনকে বিকৃত করেছে অসিরা মানে হচ্ছে মা আল্লাহ আল্লাহ নৈপত্য অর্জন করার মাধ্যম আর তা হচ্ছে আল্লাহর উপল্যাখ্যা দিয়েছেন যে তা কি হবে আমার তা হচ্ছে আল্লাহ কাজ করা এবং আল্লাহ যে সমস্ত এবারতকে পছন্দ করে আল্লাহর পছন্দ নিয়ে করা আর আল্লাহ পছন্দ নিয়ে এবারত কি ওই আয়াতের মধ্যে আছে ওই মরিদের আপনার মধ্যে জানান তিনি এ পর্যন্ত মুক্ত হবে এর পর পরিস্্ক্ষা মলা আছে। আু হা্লা দি না আম আ্ ুল্লা। অমত্যা ভল সেই হি হতনি দেখ অজাহি ুতি বিল্লা এই মান্দারগণ তোমরা আল্লাতে ভয় করো এবং আল্লাতে সওয়ার জন আল্লাহ সংশকৃষ্টি মতাবে মছিলিলা আভাজ করক হা থেকেমােছ পধ্যে আল্লা তা আলা ও স্কা সে হলো অজাহিরুমিি থবিলি হি। তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করো যাহা আপনারা লড়াই তো লাল লালন তুমি তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে আল্লাহকে পাওয়ার জন্য অকিলা করতে বলা হয়েছে সেই অকিলাটা কি আল্লাহ তারা বলে দিয়েছেন এটা আছে সুরাল মায়দা এর চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আগে পঁয়ত্রিশ নম্বর আগে এখানে পরিষ্কার তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করতে বলা হয়েছে এবাদত করতে বলা হয়েছে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি করতে বলা হয়েছে এরা অতিরা মানে শিখে কি মূর্তিকে তোমার কথা বলুন আমার ভেয়া আপনারা আদানের দোয়া করেন আপি মহাম্মাদামের অতিরাটা আপি মানে দান করুন মহাম্মাদ মানে মহমত রাস্তা আর ওখিলামাল যে হয় কি হতে হবে হে আল্লাহ তুমি মোহাম্মদ সালাহ সালামকে একজন তীর দান করো যেই তীরের দাম ধরে মহম্মদ আখাতে পারবে কি জঘন্য এখানে অখিলা মানি এইখানে তিস ওই করে না এই দান কলে কদমকালে হয়ে এইখানে অখিলামানি হচ্ছে মানসের আপনি তার অতিরা হচ্ছে কোন রাজা বাচ্চার দরবারের সবচেয়ে সম্মানিত স্থান আর এইখানে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত স্থান মাতাম মানুষ আজ মহাম্মাদ আপনি তার কোন মহামাত্রা স্থান আজ স্থান যার সর্বোচ্চ মর্দার স্থান মানুষ তার আছে অতিরা সর্বোচ্চ মাকাম। অতিরা আল্লাহ সর্বোচ্চ মাকাম লাভ করার এবার্লাহ পছন্দ করে আল্লাহ করে আলব দিয়েছেন নিশ্চয় আল্লাহ তারা ভালো আছেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ আত্মায় যুদ্ধ করে সপ্তান কাতা কন্দি হয়ে কান্ন হুম কোনো তারা খিষা পলানো কে কারো ভালোবাসতে পারে না যা ওয়াসাল থেকে হকমুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে করতে আল্লাহ তাআলা সেই লোকদেরকে ভালোবাসেন আল্লাহ দ্বারা ভালোবাসা মাধ্যম বলা আছে কোরআনে ইন্নাল্লাহু ইয়ুহিব্বুত তাওওয়াবি আল্লাহ তওবাকে যে ভালোবাসেন সেই ভালোবাসেই যেই যেই কাজ করতে সেই কাজ করতে বুঝছেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুতাফাক্কিরিন আল্লাহ তো পবিত্রতা অর্জনকারীদেরকে এই ভালোবাসার আমার গুলো করতে হবে আল্লাহ তারা সেদিনগুলো করোনা এলাকায় করেছেন মানুষ মানুষ দিন হ্যাঁ তোমাদের মধ্য থেকে তারা হয়ে যায় আল্লাহ দিন থেকে সরে যায় তারা পরোয়া নাই আল্লাহ তারা তোমার আজকে আমাদের কাছে দেখবেন আমরা এই পথে আগাই গণতন্ত্রের লাইনে না যাই তাহলে তো আমাদের পাবে ফেলি যেন ইসলামের ঠিকাদাই আমরা নিয়েছি আমরা মনে ইসলাম করবো না বাপটা এরকম হচ্ছে না আল্লাহ কি বলছেন আল্লাহ বলতেন এই তুরা চঙ্গনাম্বারা পড়বেন এখানে আল্লাহ তালা খুব সুন্দর কথা বলেছেন মনিরা খুব ভালো করে বহুত্ব আমি তোমাদের পারবা বলি আল্লাহ পাঠিয়ে রাখিস জেনে শুনে পুজো শুনি তারই ভিত্তিক তোমার মধ্য সময় দেয় করো কেবল মেয়েদের পিছনে আর বহু বচ্চার পিছনে পড়েছে না হা বহু বত্তা বলা বলতে পারছে নাও আমি আবার কথা বলছি না বহু বচ্চা খেলে করে না ভুল ব্যাখ্যা কেউ বহু বচ্চাও এই বহুবচ্চা পালতে গিয়ে তুমি আল্লাহর ভিড় শিক্ষা করতে ব্যাহত হয় আল্লাহ ভিড়ের করতে ছটা হয়। সেই বহুত্তা বলতে তোমাদের মধ্যে থেকে যে হোক আল্লাহ দিন থেকে ছড়ে যায় মোটাদ হয়ে যায় দেখ না কি হবে আল্লাহ তোমার দিকে ঠেকানো কেন আল্লাহের কথাও অতিরিক্ত এমন একটা লোক তৈরি করবেন এমন একটা লোক তোমাদের খালে নিয়ে আসবেন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও আল্লাহ প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবান দুই নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহকে ভালোবান আপনি প্রশ্ন করতে পারেন যে তারা আল্লাহকে ভালোবাসবেন কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এটা কয়েকজন দিল আমি এই কথাটা বোঝাবার জন্য আর পেশ করেছি তোর মায়র চুয়ান্ন নম্বর আয়াদ ইউ হেড তাদেরকে ভালোবাসবেন এইটা কেন আমরা অর্জন করব অবাসী আল্লাহ মনে বলে দিয়েছেন এই কাজ আল্লাহ এখন সেই কাজগুলো যদি কেউ পয়সা فالله ظلوه بالتجام برد الله تعالى برد إن الله يحب الذين يقاتلون في تبيله صفاً مش بالله ظلوه ويسو مصرر جديد يقاتلون في تبيله لعالله ربط اقتعال قرد الظبر صفاً تطارهم له كأنهم منيان مرتوط لنتواسسة ظلان وقرابين اذنك الله ظلوه এখন আমি যদি এই কাতটা করি আল্লাহ ভালো না আল্লাহ তারা বলেছেন এই নম্বর আলু নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন আল্লাহর কাছে তবা করে জীবনের পথে চোখ দেখিয়ে পা করেছে অন্যায় করেছে অসংখ্য করেছে ওরা তুমি আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে আল্লাহ তারা ওদেরকে ভালোবাসেন আমি যদি পাপ করে ডুনা করে আল্লাহ করে তবাচ হই আল্লাহ ভালোবাসবেন না তো ভাইরা আমার জীবনের সাথে তাকে সবসময় আল্লাহ করে আমাদের বসে আমাদের সব হচ্ছে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে এই পবিত্রতা মধ্যে দুই লোক পবিত্রতা আছে একটা শঙ্করের পবিত্রতা সিরিপ থেকে মুক্ত থেকে মুক্ত আল্লাহ তলায় বলেছেন এই নামার মুসে টুনা নিশ্চয় মশলে যান না পান যাদের অন্দরে বিশ্বাস আছে কৃষি আল্লাহী মিশে কার হয়ে যায় মাংস হল্লা মিশে গেছে আল্লাহ সাথে করে আল্লাহ মিশে গিয়ে তারপরে আমার হাত আল্লাহ দি করে এরকম এগুলো শিক্ষা দিন এরকম ভাবে কৃষ্ণ রাষ্ট্র বন্ধ করে সব থেকে খোলা চাষ খোলা চাষ মানি তো খোলা আবার খোলা থাকবেন ভাইরা না এই করে যারা আত্মাকে বউপবিত্র করে এবং যারা নিজের দৈহিকবে পবিত্র থাকেন আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন এই কোয়ালিটি অর্জন করেন এই জন্য আল্লাহ তাদেরকে ভালোবাসেন এখন বোঝা গেছে না কেউ হেড ফোন একটা কোয়ালিটি হতে পারে নতুন প্রশ্ন আছে আল্লাহ চান পবিত্রের কাটি করুন আল্লাহ তাকে ভালোবাসবেন না বলে আল্লাহ ভালো আর এখানে আল্লাহ কোয়ালিটি উল্লেখ করেছেন ছয়টা কোয়ালিটি এক নম্বর তিনি বহুম তারা আল্লাহকে ভালোবাসেন তারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ কাজ এটা মানুষের পরে কেমন আমি সেই কথা রহস্য করছিলাম আল্লাহ ভালোবাসেন এটা মহুন্দের পরে হতে পারে আল্লাহ তারা বলে দিয়েছেন আল্লাহ তারা চিঠি কাজ করেছেন তো সেই কাজগুলো যদি আমরা করি তারা আমাদেরকে ভালোবাসে সেই কাজগুলো কয়েকটা বলবেন আল্লাহ এরপরে আল্লাহ বলছেন অজে ফু তারাও আল্লাহকে ভালোবাসেন এরপরে বলছেন তারা মমিনদের উপরে তারা নম্র মমিনদের উপরে কি নয় মমিনদের সঙ্গে কত ব্যবহার করে না মমিন ভাইদের সঙ্গে নম্র ব্যবহার করে আপনাদেরকেও আমাদের ভাইয়েরা আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসেন এই লোকগুলো আপনাদের ভাই শুধু এই লোকগুলো না সারা বাংলাদেশে যারা তাও হেদের কথা শুনে ওরা হাদিসের কথা শুনে যারা আমাকে কিনে না শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে এই জন্য আজকে বিভিন্ন জায়গায় নির্বাচিত হচ্ছে শিকার হচ্ছে আমি ইতিমধ্যে বহু জায়গা লিখতে কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করে দোকান দেওয়ার জন্য যখন তাও গ্রহণ করেছে ওই তীরের মুড়ির বড় তাকে টাকাটা বন্ধ করে দিয়েছে ভৈরবের আদায় মোটামুটি মধ্যম পর্যন্ত ছিল এক বড় ঘনটি তাকে টাকা দিত ব্যবসা করার জন্য টাকাটাও বন্ধ করে দিয়েছে এরকম ভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এই মোমিন ভাইদের মধ্যে যোগাযোগ রক্ষা করা তাদেরকে সাহায্য করা তোমাদের দায়িত্ব আজির আরো লোক নিন তারা মোমিনদের উপর হবে এবং নম্র এরপরে বলছেন আইস্তাফ আবারও কাছে বিরুদ্ধে তারা হয় কঠোর যদি মমিন একদিকে যেমন ফুলে নেয় শুল্ক আর একদিকে তারা তরবারই নয় ভালো হচ্ছে না তলো আমাদের জানতে হবে আমাদের শত্রু হবে আমরা একদিকে যেমন আর একদিকে আমরা তরকারি নেই তৃষ্ণ ধারাবাহিনে কালকে বিরুদ্ধে করা হবে তখন এরপরে আল্লাহ বলছেন লড়াই করে না বসে বসে কেন কী পায় আর হাতিয়া কথায় পরিষ্কার হতে হবে আল্লা ছিলাম বুথে খুলে কাজ করতে হবে এরপরে আল্লাহ বলছেন ভয় করে ভয় করে তাকে ওটা কেন আল্লাহ এই কথা কেন বলছেন তারা কোন তিরিশ কাল করে তিরিশকারকে পছন্দ করে না কারণ এই পথে তিরিশ কালবে তিরিশ কাল আসবে আপনারা আশ্চর্য হবেন আমার পথে আছে বক্তব্যটা বৈরবের আমার বিরুদ্ধে মহাসম্মেলন করেছে কয়েক হাজার লোক হয়েছে সেখানে আমার বিরুদ্ধে তারা দেশ গরম করেছে বলেছে আমাকে দেওয়া হবে না বৈরবে গেলে আমাকে দুই কালিষ্ঠিত হবে এই প্রোগ্রাম দিয়েছে এই দেখতে আমার পদে আছে শুনবেন এতে আমাদের কোন খারাপ লাগে না আমাকে ভাইয়া যাবে বলছিল যে অনেক তরমভাবে গালিগালাজ করতে চাইছে আশ্রম অসুবিধা নানু এইটাও আমি রবিবার আসতেছিলাম দেখছি আমাকে কলেজ রবি তোমার অলিমপুরি ভাগ দিয়েছে এই অলিমপুরি কলিপুরি না আজকে বসলমানি ভক্ত ভাগ করে তিন দুই রকম হাতকারী বীরবিদ বন্ধবিদেরকে ভন্ড মানতে হবে হাতকারী বীরকে হটকালি মানতে হবে পায়খানা বাবা বন্ধু পায়খানা পায়খানাই তৈরি করে। আমি অলিপুরীকে চ্যালেঞ্জ করি খানা বাংলাদেশে এইখানে অভিজ্ঞতা সমর্থক থাকো ওপেন চ্যালেঞ্জ করছি এখন আর আমরা সাবছিলাম সেদিন আমি বয়ান আমি তো তাকে চিনিলাম সিরাজগঞ্জের শাহাদ মাদ্রাসায় গত রাত্রে আগের রাতে দুইটা থেকে আমি যেই রুমে ছিলাম সে রুমে কম্পিউটার ছিল আমি সকালবেলা ভোর থেকে চলে যাবে না এই রুমে কম্পিউটারে ভোট ছিল যেই শুধুটা বাড়তেছে আমি এসে দল বাইরে করবো আমি তো চিনি না আমাকে এই চলে গেল তাদের বাবা ভর্তম হয়েছে এই কেউ ছিল না পেলে না না চরম গাড়িগালাচ্ছেন ভাই রামা কিন্তু গাড়িগালাজ শুনবো কার জন্য গাড়িগার দা বলছেন সোরা চন্দ্র নাম্বার আছে বলছেন তারা কোন তারা কোন তিরস্কার তারা কাজ করবে তার জন্য আল্লাহ তারা বলেছেন তারা চাকরি ইচ্ছে করেন শুধুমাত্র তাকেই জানতে পারেন আপনাদেরকে মনে রাখতে হবে এটা অনুগ্রহ কাজ আল্লাহ অনুগ্রহকে এমনি পাওয়া যাবে না দায়িত্ব হবে দায়িত্ব হবে আল্লাহ তারা বলেছেন তার আল্লা সংশুিতায়ব তাবুনা পাবলা মমিনা আল্হ হিবারে ধুয়া না তার আল্লাহ সংতুষ্টতেমা আল্লা ব য় যাইতে পাব আজজবনাপিতাবে আল্লাহ হদা করেছে অল্লাহ আু আল্লাহ মরা অপ প্রশক্ত আলবা সংখিলে অন দিকেি না আবাররা অমনেও যত নাই করেছ যত পা করেছ তবা পালকার কাে আলমুন! আল্লাপারা তোমার অন্তরে খবর জানে তুমি কত পাপ করেছ সবই আমরা জানেন এখন তুমি অন্তর দিয়ে তবত আল্লাহ ওয়াটা করছেন তোমাকে আল্লাহ ক্ষমা করেন কয়টা করে বললে সুতরাং বুঝতে হবে আজকে আমরা যখন বলি অনেকে স্বীকার করে হয় এইটাই শিকার তবে এইটা করলেই শিকার হবে না চলে গেলাম মরমতার জন্য এই জন্য আমি পরিষ্কার বলি তোমাদের এখানে পরিষ্কার বলি কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারকারী আমাদের মধ্য যে নাই তাহা আমাদের ইচ্ছা শুনে একবার আবার ভয়ে থাক তারপরে চাপে গয় যে ওইখানে গেলে ধরা পড়ে ধরে নিল ওইখানে গেলে চিহ্নিত হয়ে যাব এই এইরকম ভিতু এইরকম চাপুল জানা আমরা তাদেরকে বলি তোমাদের এইখানে আসা কোনো প্রয়োজন নাই এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে আল্লাহরা কালকে ধরে পারবে না মনিন্দের জন্য হবে শরীর এবং আর তা হইতে তারা কঠোর তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের তৃণমূল ত্যাগ তারা দিয়েছে কোনো অপপ্রচারে কাজ থাকে না আমি আমার ভাইদেরকে শ্রদ্ধাঞ্চলে দেয় সমস্ত কোনো গোবিন্দ অন্তকে দুর্ভাগ্য না কোনো মনিন্দকে ঘর ফেলে না বরং জোর চুল নির্যাক যত কিছু আসবে সব কিছু আমরা এই যারা এরকম ভয় দেখায় অপপ্রচার করে সেকের ধরে নিয়ে যাবে সেকের ধরে নিয়ে গেছে আসানো তার গেছে কেউ আমরা জেলে কেউ কাজ করতার জন্য ষাটির মন্ত্রীকে তৎপরতার জন্য তৈরি হ এই সাহায্য করেন এই জন্য পরিষ্কার এই মুসলমানের এই মুসলমানরা সাহায্য করবেন ওই মুসলমানদের সাহায্য করবেন না যারা এদের কাছে দাঁড়িয়ে থাকো এবার এভাবে সুন্দরী মেয়েদেরকে তাকিয়ে থাকো আমরা তো অন্য কোনো মমিন চান সেই মোমিনরা এভদি খ্রিস্টানের সাদা পুকুরের মেয়েদেরকে দেখায় ওদের কুকুরি এবং খিড়কি জেনে ওদের মুখে পেশক বস্তা কিনা আমরা সেই নোমিনদেরকে তাই আমরা তাই সেই নুমিনদেরকে যেই নোমিন্দরা সব কিছু ত্যাগ করে আমেরিকার থেকে যুবকেরা আন্দোলন করে আফগানিস্তানে ময়দানে চলে এসেছে সেখানে এরকম যুবকদের মোদিনা আপ থেকে আমি এমন যুবককে সাক্ষাৎ পেয়েছি আমি নাম এখন তো তারা মতটাকে নাম না একজন নাম বলে দিয়েছিলাম হারাম সে এক লাখ টাকাটা দশ টাকার সব বাদ দিয়ে তারা আফগানিস্তান হ্যাঁ আমি সেই মুরুবীদেরকে তিনি আমি তাদের ভালোবাসি যাদের ঘরে সৌধে উঠে অবস্থায়ও যাদের ঘরে দুইটা রুটি খাওয়ার কোনো পয়সা নাই তারা সব কিছু তাদের দাঁড়িয়ে পর্যন্ত বিক্রি দিয়েছে তাও যেভাবে গাড়ি সাগর রাখে তারা তাদের গাড়ি আছে আর মুজাহিদদের তারা সমর্থন করে তাদের গাড়ি নেয় গাড়িতে কি করে মুজাহিদ আমরা তো সেই যুবকদেরকে চাই যে এই যুবকেরা আলোলাকে সন্তুষ্ট করার জন্য নিজেরা পুস্পাতের শিগ্রসড়াচ্ছে কাফের স্টাইলকে কাফের লেবাজ পোষাচ্ছে কাফেরদের সামান চাল ছোটাতে কাফেরদের ট্যাম্পুকে কাফের পানিতে সব কিছু বর্জন করে যারা আল্লাহ রকুলের শুননাদায় করতে গিয়ে আল্লাহ যারা তখন গাড়িতে হাত ফিরে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রকুল বলেছেন বাড়ি ফেরে দাও আল্লাহ আর হত্য করবে আমরা সেইটুকু করে নাই তাই আমাদের মনে হবে এখন আমাদেরকে ভয় দেখায় আমাদের কাছে তোমাদের এক অঙ্গমের জম পালা শক্তিশালী বোম আমাদের কাছে আছে সেই বোম হচ্ছে আল্লাহ তোমাদেরকে বলেছিলাম এত হাজার লোকের মধ্যে একটা বোম নিয়ে আমি করি এইখানে লোক একটা থাকবে সব বোমকে পালাবে যেই মহিলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নির্যাত নিবৃত মা বন্ধুদেরকে শিশুদেরকে উদ্ধার করার জন্য নিজের শরীরে ঢুকে পড়ে সেই না। আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বানাম করার তফিকদ